মিরচি নাইনটি এইট বিশেষ নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে বিশেষ নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস তুঙ্গিন্দু বন্দ্যোপাধ্যায় জন্ম তিরিশে মার্চ 1899 নিরানব্বই মৃত্যু উনিশশো সত্তর সালের বাইশে সেপ্টেম্বর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 यह गल्पर जो शरदिंदुबाबू उ साले पश्चिम बंग सरकार पक्ष पान रवीन्द्र पुरस्कार रेडियो रूपान्तर कर गधूल शर्मा प्रधान चरित्रे महाराज देवरय विद्युन्मला मणिकंकना अर्जुन वर्मा और बलराम गल्पाठे मीर गल्पे सूत्रधार दीप তুঙ্গভদ্রা তীরের ভূমিকায় বাবু লিখেছিলেন আমার কাহিনী ফিকশনালাইজড হিস্ট্রি নয় ফিকশন শুরু হচ্ছে প্রথম পর্ব কাহিনীর পটভূমিকা যে সময়ের তখন যাতায়াত ব্যবসা বাণিজ্যে নদীপথের একটা বিশাল ভূমিকা ছিল तेरश बहान शकाल्दे पूर्व बांगल्पणे तमिल देश पर बैशाख मासपुर कृष्णा और तुंगभद्रा नदी संगम स्थल दूरे तीनटे बड़ नौको उजान चले संगम पार कर बाभद्रा ढुक গন্তব্য সত্তর ক্রশ দূরের বিজয়নগর প্রথম নৌকাটি ময়ূরপঙ্ক্ষী আকারে বিশাল ময়ূরের মতো গাঢ় নীল ও সবুজ রং নীল সবুজে অদ্ভুত নকশা তাতে রয়েছেন দুই রাজকুমারী ও রাজপরিবারের লোকেরা দ্বিতীয় নৌকোটি মকরমুখী আকারে প্রথমের চেয়ে খানিক ছোট ধূসর রঙের বৈচিত্র্যহীন এই নৌকই রয়েছে তিরিশ জন নৌযোদ্ধা রান্নার ঠাকুর নাপিত আর চাকর করে দল তিন নম্বর নৌ আছে প্রচুর খাবার দাবার চাল ডাল ঘি গম নুন হলুদ ইত্যাদি এতগুলো লোকের এতদিনের সফরের প্রয়োজনীয় জিনিসপত্র সূর্য এখন মাঝ গগনে ময়ূরপঙ্খির ছাদে বসে আছেন কলিঙ্গের দুই রাজকুমারী বিদ্যুনমালা ও মণিকঙ্কনা কলিঙ্গের মহারাজা এদের পিতা হলেও মা আলাদা বিদ্যুন্মালার মা রুকিনী দেবী ছিলেন আর্য এবং মণিকঙ্কনার মা চম্পা দেবী ছিলেন অনার্য বংশের মণিকঙ্কনা বললেন একটা কথা বল দেখি মালা চিরদিনই বিয়ের বর কোনের বাড়িতে বিয়ে করতে যায় बो झड़े आई बन प्राय समबी तबु चेहरा प्रभेदर अष्टशी विद्युन्मला तन्नी तप्त तो कांचन बर्णा किन्तु चखित हरिणिर मत चंचल नयना नन निबिड़ कलो चोख दूटी शांत प्रगाढ़ समस्त उच्छल जौवन जान ओ निड़ कलो चोक जोड़ा स्थिर नस्तरंग हो गये तरह स्वभावें एक अद्भुत गभरता आ जा सहजे विचलित करा जाए ঠিক জানো অন্তঃসলীলা নদী বাইরে থেকে অন্তরের পরিচয় অল্পই পাওয়া যায় অন্যদিকে মণিকঙ্কনা ঠিক এর বিপরীত সে তন্নি নয় দীর্ঘাঙ্গী নয় তার সমস্ত দেহ যেন যৌবনের উদ্বেল উচ্ছ্বাস ধরে রাখতে পারছে না চোখ দুটি খঞ্জন পাখির মতো চঞ্চল ঠোঁট দুটি নবকিশলয়ের মতো রক্তিম দেহের বর্ণ বিদ্যুন্মালার মতো উজ্জ্বল নয় একটু চাপা যেন সোনার কলসে কচি ঘাসের ছায়া পড়েছে তার প্রকৃতিও মোটেই অন্তর্মুখী নয় বাইরের পৃথিবী সবসময় তাকে আকর্ষণ করে চলেছে মনে বেশি চিন্তাভাবনাও নেই বিচিত্র ও নতুন কাজে লিপ্ত হবার জন্য সে সর্বদাই উন্মুখ এই পৃথিবী যেন তাঁর খেলাধুলার লীলা খুব আমার ভালো লাগছে না আবার মন্দও লাগছে না রাজাদের অনেকগুলো রানী তো থাকেই কোন রাজার শুধুমাত্র একটি রানী কখনো তো শুনিনি এমন বাপু আমি শুনেছি রামচন্দ্রের একটি সীতা ছিল সে তো ত্রেতা যুগের কলিগালের মেয়েরা সস্তা তাই পুরুষেরা যে যত পারে বিয়ে করে বিশ্রী ব্যবস্থা স্ত্রী যদি পুরোপুরি না পায় তাহলে বিয়ের কোনো মানেই হয় না বরং পুরোপুরি পাওয়া কাকে বলে ভাই স্বামী তো আর স্ত্রীর সম্পত্তি নয় যে কাউকে ভাগ দেবে না বরং স্ত্রী স্বামীর সম্পত্তি আমি মানি না না মানলে কি হবে করতে যাচ্ছিস যাচ্ছি প্রাণদণ্ডে দণ্ডিত নিরপরাধ মানুষ যেমন বদ্ধভূমিতে যায় তেমনি কিন্তু যার তিন তিন যে বউ আছে তাকে কোনোদিন ভালোবাসতে পারব না ভাই কেন কষ্ট পাচ্ছিস আচ্ছা ভেবে দেখ তোর মা আর আমার মা কি মহারাজকে ভালোবাসেন না বিয়ে হোক তুইও নিজের মহারাজটিকে ভালোবাসতে পারবি তখন আর সদিনের কথা মনেই থাকবে না আচ্ছা মনে মহারাজ আমার সঙ্গে সঙ্গে বুকে ভালোবাসা ভরা রয়েছে যিনি আমার স্বামী হবেন তাকেই আমি প্রাণ ভরে ভালোবাসব আমি যদি তোর মতন হতে পারতাম কিন্তু আমার মন বড় স্বার্থ রে যাকে চাই কাউকে তার ভাগ দিতে পারি না মণিকঙ্কা বিদ্যুৎ জড়িয়ে ধরলেন না না না তুই বেশি ভাবিস অত ভাবলে তো মাথা খারাপ হয়ে যাবে আচ্ছা যা হওয়ার তাই যখন হবে তখন এত ভেবে কি লাভ বলতো মালা চুপ করে যান দুই বোন আরো কাছাকাছি নিবিড় হয়ে বসেন সূর্যের গণগণে আজ উত্তা হারিয়েছে আলতো হাওয়ায় ভেসে বেড়াচ্ছে দক্ষিণ গন্ধ বিজয়নগর দাক্ষিণাত্যের এক শক্তিশালী হিন্দু রাজ্য আর সেই বিজয়নগরের রাজা হলেন দেবরায় দেবায়ের বয়স বর্তমানে ৩৫ তার দেহ যেমন দৃঢ় ও সুগঠিত চরিত্র তেমনই বজ্র কঠিন असम्भव विचक्षण असाधारण शासक और रणपंडित कृष्णा नदी बर्धम शक्ति शुरू से तथम आशेपाशे हिंदू राज्यगुलिर एक राजकन्याधि स्थापन करें सकले स्वेच्छा राजी हलन एम कारो कारो ओपर প্রয়োগ করতে হলো তার মধ্যে অন্যতম এই কলিঙ্গ কলিঙ্গরাজ্য একপ্রস্থ যুদ্ধের পর কলিঙ্গরাজ ভানুদেব পরাজিত হন শান্তি ভিক্ষা করলে শর্ত হিসেবে তার কন্যা বিদ্যুন্মালাকে দেবরায়ের হাতে সমর্পণ করার প্রস্তাব মেনে নিতে হয় দেবরায় রাজ্য ছেড়ে যেতে পারবেন না শত্রুপক্ষের আক্রমণের আশঙ্কায় তাই ঠিক হয় রাজকন্যাকে বিজয়নগর পাঠাতে হবে সেখানেই হবে বিয়ের অনুষ্ঠান স্থলপথ দুর্গম তাই জলপথেই যাত্রা রাজকন্যা বিদ্যুন্মালার সঙ্গী হলেন বোন মণিকঙ্কনা তাদের সখী পরিজন আর রাজবৈদ্য রসরাজ সূর্য ঢেলে অস্ত যাচ্ছে আচমকা এক জায়গায় এসে স্থির হলো মণিকঙ্কনা বললেন মালা মালা দেখতো ওই জলের উপর কিছু দেখতে পাচ্ছিস কই দেখি দেখি হ্যাঁ সত্যি তো একটা মানুষ ভেসে যাচ্ছে নাগমের তোরির মুখে পড়লেই ডুবে যাবে যে হঠাৎ কঙ্কনা দ্রুত পায়ে নিচে নেমে গেলেন অন্য নৌকো দুটোর বাইরে লোকজন নেই তাই কেউ কিছু লক্ষ্য করেনি মণিকঙ্কনা শাঁখ বাজাতে বাজাতে আবার ছাদে উঠে এলেন সময় শাঁখ বাজিয়ে অন্য নৌকর দৃষ্টি আকর্ষণ করা নৌযাত্রার নিয়ম বিদ্যুৎমালা উদ্বিগ্ন চোখে ভাসমান মানুষটার দিকে তাকিয়ে রইলেন সে স্রোতের ঘূর্ণির মধ্যে পড়ে ভেসে থাকার প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে দেখতে দেখতে দ্বিতীয় নৌকোর খোল থেকে পিলপিল করে লোক বেরিয়ে এলো ঘটনাটা দেখে কয়েকজন জলের মধ্যে ঝাঁপও দিল কৌশল দেখবার মতো। সে দ্রুত সাঁতার কেটে এগোতে লাগলো তার গতি প্রকৃতি দেখে মনে হলো সে জানে ডুবন্ত ব্যক্তিকে কিভাবে উদ্ধার করতে হয় ওদিকে ময়ূরপঙ্খির ছাদে দাঁড়িয়ে দুই রাজকন্যা উত্তেজনায় তাকিয়ে রইলেন জলের দিকে বৃদ্ধ রাজবৈদ্য রসরাজও যোগ দিলেন তাদের সাথে বেশ কিছুক্ষণ পরে লোকটিকে ময়ূর পঙ্খীতে টেনে তুলে পাটাতনের উপর শোয়ানো হল লোকটি যুবক তার দেহ দীর্ঘ ও দৃঢ় কিন্তু এখন কিরকম শিথিল হয়ে পড়েছে দীর্ঘক্ষণ জলে ডুবে থাকার জন্য গায়ের চামড়াও পাংশু দেখে মনে হয় মৃত অথচ তার দুহাতে দুটো বাঁশের লাঠি শক্ত করে ধরা আছে বিদ্যুৎমালার হৃদয় ব্যথায় করুণায় ভরে উঠল মনে মনে বললেন আহারে হতভাগ্য যুবক কোন দৈব দুর্বিপাকে এমন অবস্থায় পড়েছে কে জানে আসবে কিনা বুঝতে পারছি না মণিকঙ্কা তড়ত করে ছাদ থেকে নেমে এলেন পাটাতনে আগেই চলে এসেছিলেন রাজবৈদ্য রসরাজ নারী টিপে পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিয়েছেন তিনি মণিকঙ্কনা জিজ্ঞেস করলেন বীজে আছে তো রসরাজ বললেন আছে কিন্তু বড় দুর্বল আমি ওষুধ দিচ্ছি রসরাজ নিজের ঘরের দিকে এগোলেন ময়ূর নৌকয়ে নৌকোয় উপরতলার দুটি সুসজ্জিত ঘরের একটিতে দুই রাজকন্যা থাকেন অন্যটিতে রাজবৈদ্য রসরাজ ঘরে গিয়ে একটি বাক্স খুললেন তিনি তারপর ওষুধ তৈরি করে মণিকঙ্কনার হাতে পাত্রটি দিলেন রসরাজ বললেন এতেই কাজ হবে যাও খাইয়ে দাও মণিকঙ্কনা ফিরে এলেন যে লোকটি চর দক্ষতায় এই মরণাপন্নক মণিকংকা বললেন আচ্ছা তুমি তো ওকে জল থেকে টেনে তুলেছিলে না আগে হ্যাঁ রাজকুমারী তোমার নাম কি দাসের নাম বলরাম কর্মকার আমি বঙ্গদেশের লোক তো তাই সাঁতারটা ভালো জানি বেশ খানিক প্রতীক্ষার পরে ওষুধের ক্রিয়ায় যুবক ধীরে ধীরে তাকালো কিছুক্ষণ শূন্য চোখে তাকিয়ে থাকার পর ওঠার চেষ্টা করল বলরাম তাকে ধরে বসালো এখন কেমন বোধ করছ সে কোনো উত্তর দিল না এদিক ওদিক দেখতে লাগল বলরাম আবার প্রশ্ন করল আচ্ছা তুমি কে বলতো তোমার দেশ কোথায় নাম কি নদীতে এভাবে ভেসে যাচ্ছিল কেন ইতিমধ্যে রসরাজ এসে উপস্থিত হন उके एकुन एतो ना। निजे नौ गरम भात खाओ नारी सुबह जत इच्छे प्रश्न करो जे आका जे आका बनराम और नाबिकेरा धराधरी युवक के डिंग तुलल डिंगी मकरमुखी नौकर दिखे चले गल দিন ফুরিয়ে নেমে এসেছে রাত নৌকো তিনটি সঙ্গম ছেড়ে প্রবেশ করেছে তুঙ্গভদ্রায় চারদিক নিস্পন্দ নিথর নদীর স্রোতেও কোনো চাঞ্চল্য নেই সমস্ত চরাচর যেন জোৎস্না চাদর জড়িয়ে অলিকের স্বপ্ন দেখে চলেছে ঘুমের ঘোরে দুই ঘুমিযে চেষ্টা কিন্তু এই জাগিয়ে তুলছে বারবার বিদ্যুতমালা মণিকঙ্কনার দিকে ফিরলেন বললেন কিরে ঘুমোশনি এখনো না খুমলি জলে হাবুডু খাওয়া মানুষটার ছবি চোখের সামনে উঠছে কেন হয়তো ভেসে থাকার জন্য পাশের লাঠি তো ভাসিয়ে রাখে আরো কিছুক্ষণ এসব আলোচনার পর তাদের চোখের পাতা ভারী হয়ে এলো এদিকে মকরমুখী নৌকয়ে জেগে রয়েছে দুজন বলরাম কর্মকার ও জল থেকে উদ্ধার হওয়া যুবক দুজনেই নিচু স্বরে কথা বলছে বলরাম বলল তুমি যে মুসলমান নও তা আমি বুঝেছি তোমার নাম কি আমার নাম অর্জুন বর্মা কোথা থেকে আসছ গুলবার্গা থেকে হুম গুলবার নাম শুনেছি বটে দক্ষিণে জবনদের রাজধানী ওরা বড় অত্যাচারী আমি ওদের জন্য আমার দেশ ছেড়েছি তুমিও কি তাই হ্যাঁ আজ সকালে ভীমা নদীতে ঝাঁপ দিয়েছিলাম ভীমা এসে কৃষ্ণায় মিশেছে আর তার অনেক পরে কৃষ্ণা তুঙ্গপদ্রায় এত দূর আসতে পারবো ভাবিনি এই এই লাঠিটা ছিল তাই কোনো মতে ভেসেছিলাম তারপর তুমি এসে বাঁচালে তো যাচ্ছিলে কোথায় বিজয়নগর তাহা ভালোই হলো আমরা ওখানেই যাচ্ছি তোমরা কোথা থেকে আসছ কলিঙ্গ থেকে তিন মাসের পথ সামনের বড় নৌকায় কারা যাচ্ছে বলরাম একটু চিন্তা করল এখন তারা তুঙ্গভদ্রার স্রোতে প্রবেশ করেছে নদীর দুকূলেই বিজয়নগরের অধিকার তাই অতি সাবধানতা নিষ্প্রয়োজন বলরাম বলল কলিঙ্গের দুই রাজকন্যা যাচ্ছেন বড় রাজকন্যার সঙ্গে বিজয়নগরের রাজা দেবরায়ের বিয়ে হবে অর্জুন বর্মা বিষয়ে আর কোনো উৎসাহ দেখালো না বলরাম লম্বা হয়ে বলরাম বলল রাত হয়েছে শুয়ে পড়ো এখনো তোমার শরীরের গ্লানি কাটেনি অর্জুন বর্মা লাঠি দুটো পাশে রেখে টানা আমি কলিঙ্গ থেকে আসছি বটে কিন্তু জাতিতে কামার বাংলা এখন বহিরাগতদের অত্যাচারের শ্মশান হয়ে গেছে তাই দেশ ছেড়ে চলে এসেছি কলিঙ্গে আচ্ছা ভালো কথা তোমার বিয়ে হয়ে গেছে না বেশ তোমার কথা শুনলাম এবার আমার জীবনের কথা কথাগুলি শোনো দামোদরের তীরে মস্তনগর বর্ধমান সেখানে আমার কামারশালা ছিল বেশ বড় কাস্তে কুড়ুল কাটারি তলোয়ার সর্কি এমনকি কামান জানি। একবার লোহা কিনতে গেছি ফিরে এসে দেখি সৈন্যরা আমার কামারশালা তছনছ করে দিয়েছে আর আমার বউটাকে ধরে নিয়ে গেছে আমার আর দেশে মন টিকল না শেষ মেসি দেশে চলে এলাম এখানে এসে পসার জমালাম তখন কলিঙ্গের সাথে বিজয়নগরের যুদ্ধ চলছে আমি অস্ত্র তৈরি করতে লেগে গেলাম তারপর একদিন যুদ্ধ থামল কলিঙ্গনগরের রাজকন্যার সাথে বিজয়নগরের রাজার বিয়ে ঠিক হলো আমিও ভাবলাম বাংলা ছেড়ে যখন এত দূর চলেই এসেছি তখন বীরের রাজ্য বিজয়নগরেই বা যাব না কেন শুনেছি রাজা দেবরাই শুধু বীর নন গুণের কদরও করতে জানেন যদি তার নজরে পড়ি घाड़िए बलराम देखे अर्जुन वर्मा घुमे पड़े से जीवने अनेक दुख पे दुख वस्तुता के खूब एकल दे दुख तो आवर संगी তার ভাকে ফাঁকে যতটুকু সুখ খুঁজে নেওয়া যায় সেটুকুতেই শান্তি কিন্তু এই ছেলেটির ক্লান্ত শিথিল মুখের দিকে তাকিয়ে ভারী মায়া হলো তার আহা কতই বা বয়স ছেলেটার বড়জোর একুশ অন্তত বছর দশেকের ছোট এই বয়সে অভাগা অনেক দুঃখ পেয়েছে নিশ্চয়ই না হলে কেউ দেশ ছেড়ে পালাবার জন্য অর্জুন বর্মাকে জিজ্ঞেস করেন তোমার শরীর কেমন আছে ব্যথা আছে ব্যথা সামান্য আছে তবে আপনার ওষুধে শরীরের সমস্ত গ্লানি চলে গেছে ভালো ভালো যদি দিতে দিতে দিতে চাও চাও পারো না না। দিও তুমি আমরা প্রশ্ন করব না অর্জুন বর্মা সংক্ষেপে তার পরিচয় দিল আচ্ছা তুমি আমাদের সাথে থাকতে পারো কোনো অসুবিধে নেই অর্জুন বর্মা উঠে দাঁড়াল বাইরে দাঁড়িয়ে দুই রাজকুমারী সবটাই শুনছিলেন কথা শেষ হলে তারা নৌকর পাটাতনের উপর এসে দাঁড়ালেন অর্জুন বর্মা রক্ষীদের সঙ্গে বাইরে এলো। রাজকুমারীদের দেখে হাত জোর করে অভিবাদন জানিয়ে ডিঙিতে চেপে বসল से दिन राते राजकार मध्य स्वप्न देखल स्वयं सभा माला हाथ दाड़ियादिक राजकुमारा जिन्हें छाय देखे शून्ने माचे चोखे तीर बेधाबें तर गलाते माला पड़ा राजकन्या कितु एके एके सब राजाई व्यर्थ हो रकन्या अभिमानी अर्जुन एखो क्यों आससेना अवशेष छद्वेशे अर्जुन एस तीर निक्षेप करल माचर चोखे राजकन्या अर्जुन गलाय माला दिल अर्जुन छद्वेश तैग्रामने हलन नतजानु विजयनगर पहुंचते बसिदिन बाकी नहीं এ কদিনে বলরাম ও অর্জুন বর্মার মধ্যে ঘনিষ্ঠতা আরো গাঢ় হয়েছে দেশ ত্যাগের দুঃখ আর সেই ত্যাগের পেছনে আরো গভীরতর আঘাতের দুঃখ তাদের যেন এক করে দিয়েছে কেউ কারুর সঙ্গ ছাড়ে না খাওয়া দাওয়া ওঠা বসা সব একসঙ্গে এদিকে বিজয়নগর যত কাছে এগিয়ে আসছে দুই নাও অশান্ত হয়ে পড়ছেন মনে মনে সম্পূর্ণ অপরিচিত এক রাজ্য কেমন তার মানুষজন রাজা দেবরাই বা কেমন এইসব আশঙ্কা তাদের চোখের পাতায় উৎকণ্ঠা হয়ে জেগে রয়েছে সর্বক্ষণ বিজয়নগর পৌঁছবার আগের রাতে তারা সারা রাত দু পাতা এক করতে পারলেন না একসময় দুজনে ঘর ছেড়ে নৌকর ছাদে উঠে গেলেন নক্ষত্র খচিত আকাশের নিচে বসে রইলেন বেশ কিছু পরে কি খানিক্ষুন শিরে সংক্রান্তি ভয় করছে হ্যাঁ তোর করছে না একটু একটু ও মিথ্যে ভয় একবার গিয়ে পৌঁছলেই ভয় কেটে যাবে দেখিস হয়তো আরও বাড়বে ধুর তুই কেবল মন্দ দিকটাই দেখিস মন্দ খে যে বাদ দেওয়া যায় না কঙ্কনা কাঁদিস না কাঁদিস না বলছি মালা দেখ কিছু দেখতে পাচ্ছিস আগুনের পিণ্ড না কোথায় আগুন জ্বলছে বিজয়নগর তো ওই দিকে তাহলে নিশ্চয়ই বিজয়নগরের আলো দাঁড়া দাঁড়া আমি খবর নিচ্ছি আলো ওটা আমরা কাল বিকেলেই বিজয়নগর পৌঁছবো আচ্ছা বুঝেছি তুমি বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে অংশের পর থ্রি এর বিশেষ নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে তুঙ্গভদ্রার তীরে উদ্দেশ্যে যেতে যেতে দুই রাজকন্যা দেখতে পান একজন মানুষ জলে ডুবে যাচ্ছে বলরাম বলে এক যুবক সাহস দেখিয়ে তাকে বাঁচায় জল থেকে উদ্ধার পাওয়া যুবক বলে তার নাম অর্জুন বর্মা তারপর বিকেলে তিনটে নৌকো বিজয়নগর পৌঁছল রাজা দেবরায় নিজে আসেননি কিন্তু অসংখ্য হাতি ঘোড়া দোলা আর সৈন্য পাঠিয়েছেন অতিথি অভ্যর্থনার জন্য আর পাঠিয়েছেন তার প্রাণাধিক প্রিয় স্নেহের ছোট ভাই কুমার কম্পনকে নৌকাগুলো ঘাটের কাছাকাছি আসতেই বিদ্যুৎমালা গম্ভীর বিষণ্ন মুখে পাটাতনের ওপর এসে আচমকা বিকেলের সূর্য ঢেকে গেল নিকশ কালো মেঘের চাদরে দক্ষিণকোণ থেকে ধেয়ে এলো অতর্কিত ঝড় বিস্ফোরণের মতো আছড়ে পড়ল চারিদিকে ্যে এরকম ঝড় মাঝে হয় যদিও ঝড়ের স্থায়িত্ব বেশিক্ষণের নয় তবু তার আবির্ভাব এতটাই আকস্মিক যে সতর্ক হওয়ার সময় এবং শক্তি দুটোই হারিয়ে যায় ঝড়ের দাপটে মুহূর্তে সব ঝাড়খার হয়ে তিনটি নৌকোই ঝড়ের ধাক্কায় কাত হয়ে পড়ল ময়ূরপঙ্খির পাটাতনের ওপর থেকে বিদ্যুরমালা শূন্য উঠে মত্ত জলরাশির মধ্যে অদৃশ্য হয়ে গেলেন মকরমুখী নৌকো থেকেও কয়েকজন নাবিক সৈনিক জলে পড়ে গেল আর তাদের মধ্যে ছিল অর্জুন বর্মা সামনে তাকিয়ে রাজকুমারীকে জলে ডুবে যেতে দেখে সে তীর বেগে সাঁতার কেটে এদিকে অতলে হারিয়ে যেতে যেতে বিদ্যুর মালা অনুভব করলেন কি একজন তাকে টেনে ওপরে নিয়ে যাচ্ছে কিন্তু তার শরীর জলের প্রচন্ড তোড়ে অবশ যেন জীবন ও মৃত্যুর সমস্ত ব্যবধান ঘুঁচে গেছে ধীরে ধীরে তার সামান্যতম জ্ঞানটুকুও হারিয়ে গেল ঝড় থেমেছে মেঘের অন্ধকার কেটে গিয়ে রাতের আধার নেমে এসেছে ঘাটে অতিথি সংবর্ধনার দল ঝড়ের দাপটে হারিয়ে গেছে এদিক ওদিক কুমার কম্পন অতিথিদের অনুসন্ধানের চেষ্টা করলেন বটে কিন্তু অন্ধকারে কোনো সুরাহা করতে না পেরে সৈন্যদের ঘাটে রেখে ফিরে গেলেন রাজভবনে রাজা দেবরায়কে সব খবর দিয়ে বললেন আগামীকাল সকালে আবার ঘাটে যাবেন অতিথি আপ্যায়নের জন্য এদিকে বিদ্যুন্মাল জ্ঞান ফিরে এলো তার মনে পড়ে গেল তিনি ডুবে যাচ্ছিলেন কিন্তু ভাবতে ভাবতে ধীরে ধীরে চোখ কে একজন তার মাথার কাছে ঝুঁকে তার মুখের দিকে তাকিয়ে আছে অর্জুন বর্মা জিজ্ঞেস করলেন রাজকুমারী এখন কি একটু সুস্থ মনে হচ্ছে কে আমি অর্জুন বর্মা আমি ঝড়ের ধাক্কায় জলে পড়ে গিয়েছিলাম নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল তারপর কে যেন আমাকে টেনে নিয়ে চলল আর কিছু মনে নেই আচ্ছা আচ্ছা এটা কোন জায়গা বোধ নদীর একটা দ্বীপ পেছনে দেখুন হেমকূট চূড়ার ধুনি জ্বলছে কিন্তু কঙ্খনা কঙ্খনা কোথায় কে কোথায় আছে সূর্যোদয়ের আগে জানা যাবে না রাজকুমারী আজকে চাঁদ উঠবে না উঠবে তবে মাঝরাতের পরে আপনার শরীর দুর্বল আপনি শুয়ে থাকুন বেশি চিন্তা করবেন না আর আপনি আমি পাহারায় থাকব এই অসহায় অবস্থাতেও বিদ্যুন মালা কেমন একটা ভরসা পেলেন ভেজা বালি তটে শুয়ে পড়লেন অর্জুন বর্মা ভাবতে লাগল চিরসঙ্গী লাঠি দুটো আজ তার সাথে নেই নৌকো থেকে পড়ে যাবার সময় ওখানেই রয়ে গিয়েছিল বলরাবি বা কোথায় আছে কে জানে ভাবতে ভাবতে তার চোখ চলে গেল রাজকুমারীর দিকে মহাচ্ছন্ন চোখে সে তাকিয়ে থাকে অনেকক্ষণ কৃষ্ণপক্ষের চাঁদের আলোয় বিদ্যুমালার ঘুমন্ত মুখখানি স্পষ্ট আলু থালু চুলগুলো তার মুখের চারপাশে বিছিয়ে আছে ভিজে যাওয়া রাজপোশাক ক্লান্ত শরীরটাকে ঢেকে রেখেছে অযত্নে ঠিক যেন রক্তবর্ণ পদ্ম ঝড়ের আক্রোশে छिटके नदी पड़ेदला स्वप्न देखल देखे स्वयंवर सभाय अर्जुन माचे चोख तीरबिध कर नतजानु हलन तारने राजकुमारी राजकुमारी देख चाद उठे घुम भेल देखल वर्मा झुंके पड़े बोलुमारीद्युन्म्मे हल तार स्वप्न अर्जुन और वास्तवर अर्जुन मध्य बिंदु मात्र प्रभेद नहीं आपनी किल खूब सुंदर एक स्वप्न देखी दिल्ली अथचार जीवनदाचय कि देवी अति साधारण मानू की तो अपना দেবার মতো আমার কোন পরিচয় নেই আছে বই কি খানিকটা পরিচয় তো আজ আপনি দিয়েই কাজের মধ্যে দিয়ে কিন্তু তা সম্পূর্ণ নয় আমি আপনার সম্পূর্ণ পরিচয় জানতে চাই। বেশ। আমার বাবার নাম রাম বর্মা আমরা যাদব বংশীয় ক্ষত্রিয় আমার যখন দশ বছর বয়স তখন মা মারা যান ছোটবেলা থেকেই পড়াশোনার চেয়ে খেলাধুলো সাঁতার অস্ত্রবিদ্যা এসব নিয়েই আমি মেতে থাকতাম বাবা এসব বুঝতে পেরেছিলেন বলেছিলেন অর্জুন তুমি বরং বিজয়নগর গিয়ে রাজার অধীনে সৈনে যোগ দাও এদিকে বহিরাগত শাসকদের অত্যাচার ক্রমশ বাড়তে লাগল একদিন খবর পেলাম আমাকে আর আমার বাবাকে জোর করে ধরে নিয়ে যাওয়ার জন্য পেয়াদা আসছে শুনে বাবা আমাকে বললেন তুমি এক্ষুনি বিজয়নগরের পথে রওনা দাও আমাকে নিয়ে ভেবো না আমার এমনিতেই আয়ু শেষ হয়ে আসছে তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও যখন বাড়ি থেকে বেরোচ্ছি শুনতে পেলাম ঘোড়ার শব্দ পেয়াদার আসছে আমায় ধরতে দৌড়তে দৌড়তে ঝাঁপ দিলাম নদীতে সারা দিন ভাসতে ভাসতে এসে পড়লাম সঙ্গমে। এর পরের ঘটনা সবই আপনি জানেন বিদ্যুৎমালা মাথা নিচু করে শুনছিলেন অর্জুনের কথা শেষ হলে আকাশের দিকে তাকালেন চাঁদের আলো একটু একটু ম্লান হয়ে ছড়িয়ে আছে বালিকনায় আর শুক্তারাটি দপদপ করে জ্বলছে পূব দিকে পরদিন আলো ফোটার সঙ্গে সঙ্গেই হৈ হৈ লেগে গেল কুমার গম্পন ফিরে এলেন ঘাটে দেখলেন নৌকো তিনটে নদীর মধ্যে বিভিন্ন চরে আটকে বেসামাল ভঙ্গিতে দাঁড়িয়ে আছে যদিও মানুষগুলোকে দেখা যাচ্ছে না উদ্ধারে চেষ্টা শুরু করতে হবে সবার আগে কলিঙ্গের দুই রাজকন্যার খোঁজ নিতে হবে ভাবতে ভাবতে কম্পন দেব আদেশ দিলেন ডিঙা নিয়ে মাঝিরা এগিয়ে এল সবচেয়ে শেষের ডিঙায় তিনি নিজে উঠলেন ডিঙাগুলো ভাসতে ভাসতে ভাটির দিকে চলল কম্পনদেব ডিঙার মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক দেখছিলেন হঠাৎ তার চোখে পড়ল পাশের দ্বীপে দুটি মানুষ পড়ে আছে কাছে গিয়ে দেখলেন মৃত নয় শ্বাস প্রশ্বাস চলছে একজন নারী অন্যজন পুরুষ কম্পন নিষ্পলক তাকিয়ে রইলেন ঘুমন্ত যুবতীর মুখের দিকে তিনি রাজপুত্র সুন্দরী যুবতী তার কাছে নতুন নয় কিন্তু এই যুবতীর মুখে কেমন এক দুর্নিবার আকর্ষণ আছে যাকে অস্বীকার করা যায় না এ নিশ্চয়ই বিজয়নগরের ভাবি বধূ দেখতে দেখতে তার সারা শরীরে ঈর্ষার শিহরণ খেলে গেল আরও কিছুক্ষণ বিদ্যুন্মালার অবিন্নস্ত আধ উন্মুক্ত শরীরের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকার পর তিনি গলা খাঁকড়াল বিদ্যুৎমালা জেগে উঠলেন একবার কম্পন দেবের চোখের দিকে তাকিয়েই মাথা নিচু করলেন এই অপরিচিত যুবকের চাহনি কেমন যেন ভালো নয় বিদ্যুৎমালা উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করলেন আঘাতে নৌকো থেকে জলে পড়ে গিয়েছিলাম ডুবে যাচ্ছিলাম ইনি আমাকে উদ্ধার করেন ওর নাম অর্জুন বর্মা ঘুমের মধ্যেও নিজের নাম শুনে চমকে উঠল অর্জুন বর্মা জেগে উঠে কম্পন দেবকে দেখে জিজ্ঞেস করল। কে কে আপনি কম্পন দেব চোখ এই বিদ্যুৎ ছিলেন কি হ্যাঁ ভালো চলুন এবার ডিঙায় উঠুম। কিন্তু কঙ্কনা আমাদের নৌকোটা কি ডুবে গেছে না একটি নৌকোও ডোবেনি আর এই কে আমার বোন মণিকঙ্কনা তিনি নিশ্চয়ই ময়ূরপঙ্খী নৌকতি আছেন আসুন আপনাকে আগে সেখানে নিয়ে যাই বিদ্যুৎমালা ডিঙায় উঠলেন কুমার কম্পন একটু চিন্তা করে অর্জুনের দিকে হাত বাড়ালেন অর্জুনও ডিঙায় উঠল ডিঙা স্রোতে ভাসতে ভাসতে ময়ূর পঙ্খীর কাছে গিয়ে দাঁড়ালো পাটাতনে দাঁড়িয়ে আছেন কঙ্কনা তাকে দেখতে পেয়ে বিদ্যুৎমালা চিৎকার করে উঠলেন কঙ্কা তুই পাটাতনে উঠে বোনকে জড়িয়ে ধরলেন তারপর দুজনে চলে গেলেন নিজেদের ঘরে রাজপুরীতে যেতে হবে এই বিধ্বস্ত পোশাক পরিবর্তন করে রাজকন্যার উপযোগী সাজ করতে হবে যাত্রা শুরু হল সামনে পাঁচটি হাতি পেছনে অশ্বারোহীর পায়ে হেঁটে তাদের মধ্যে অর্জুন বর্মাও রয়েছে যেতে যেতে সে এদিক ওদিক দেখছে বারবার কিন্তু বলরামকে খুঁজে পাচ্ছে না তার এই উৎকণ্ঠা দেখে তার পাশের লোকটি বলল निश्चि मिचिल चले पथे दुपाशे लोके लोकारा सबाई दुई सुंदरी राजकन्या देखे जयध्वनि दी मणिकंकना सहसी मे कर् बुके মালার মনও ডুবে আছে অতল গভীরে তিনি ভাবছেন জীবন এত জটিল কেন বেলা দুপ্রহরে মধ্য দিনের সূর্যকে মাথায় নিয়ে শোভাযাত্রা উপস্থিত হল রাজভবনের সামনে রাজপুরীর সাতশো প্রতিহারিণী ও পরিচারিকা সভাগৃহের সামনে সার দিয়ে দাঁড়িয়েছিল রাজপুরিতে সভাগৃহ ছাড়া অন্যত্র পুরুষের প্রবেশ নিষেধ এই নারী বাহিনী রক্ষণাবেক্ষণের কাজ করে কুমার কম্পন ঘোড়া থেকে নামলেন মহারাজ দেবরায় সভাগৃহ থেকে বেরিয়ে এলেন তপ্ত কাঞ্চন দেহ মুখে সৌম্য প্রশান্ত গাম্ভীর্য পরিধানে পট্টবস্ত্র ও উত্তরীয় যৌবনের মধ্যাহ্ন তবু। মহারাজের দেহ যেন লাবণ্যের ছটা বিকীর্ণ করছে কুমারকম্পন বললেন। মহারাজ এই নিন রাজকন্যা দোলা থেকে নেমে রাজার সামনে এসে দাঁড়ালেন রাজাকে দেখা মাত্রই মণিকঙ্কনার সমস্ত ভয় যেন নিমেষে উধাও বিদ্যুন্মালার মুখ দেখে অবশ্য কিছু আন্দাজ করা গেল না রাজা এর আগে কখনো কলিঙ্গ কন্যাদের দেখেননি একে একে দুজনকে দেখলেন তারপর বললেন যখ স্বস্তি রসরাজও নেমে এলেন নিজের দোলা থেকে মহারাজের জয় হোক আমি কলিঙ্গের রাজবৈদ্য রসরাজ অভিভাবক হিসেবে আমি পরিচয় করিয়ে দিচ্ছি তিনি একে একে মালার ও মণিকঙ্কনার সঙ্গে রাজার পরিচয় করিয়ে দিলেন চিন্তা করবেন না ঝড়ের বিপদ কেটে গেছে আপাতত এই প্রতিহারী নিদের নেত্রী আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ আমি নিজে এদের সেবা করবো রাজকুমারীরা ভেতরে চলে গেলে देवरयपर दिखे फिर कंपन कल गाओं तुम किसने लोभ और से लोभ के सत्य करान रकम छल कौशल मिथ्य आश्रय कुमार कम्पन स्वभा আজ সকালে রাজকন্যা বিদ্যুন্মালাকে দেখার পর থেকে সেই লোভের সাথে যুক্ত হয়েছে আর এক নতুন ঈর্ষা কম্পন দেব ধীরে ধীরে বিদ্যুৎমালা ও অর্জুন বর্মার সব কথা রাজাকে জানালেন অর্জুন বর্মার নদী থেকে বিদ্যুন্মালাকে উদ্ধার করা দুজনের নির্জন দ্বীপে রাত কাটানো পাশাপাশি ঘুমিয়ে থাকা সমস্তটাই বর্ণনা করলেন সেই বর্ণনায় সত্যের সঙ্গে অতিরঞ্জিত শ্লেষের মাত্রা ছিল অনেকটাই বেশি আর সেই বিবরণ শুনতে শুনতে রাজার মুখে গম্ভীর মেঘ ঘনিয়ে এল কম্পন দেবের কথার মাঝখানে লক্ষণ এলেন লক্ষণ রাজ্যের মহামন্ত্রী এমনিতে লক্ষণের সাথে কুমার কম্পনের ভাব নেই একেবারেই কিন্তু তিনি রাজ্যের প্রধানমন্ত্রী তাই তার কাছে কোনো রাজকীয় কথাই গোপনীয় নয় গোটা বৃতি শেষ করে কুমার কুমারকম্পন বললেন মহারাজ আমার যা বলা ছিল আমি আপনাকে সবই বললাম এবার আপনার যা অভিপ্রায় তবে আমার বিবেচনায় কন্যা বিজয়নগরের রাজবধূ হওয়ার যোগ্য নয় হুম তুমি যাও কম্পন বিশ্রাম কর গিয়ে কুমার কম্পন চলে গেলে রাজা ও মন্ত্রী একে অপরের চোখে চোখ রেখে কিছু সময় বসে রইলেন তবে ইঙ্গিতটা অমূলক আমি রাজকন্যাকে দেখেছি আমার মনে কিন্তু কোনো সন্দেহ নেই কিন্তু অর্জুন বর্মা নিশ্চয়ই দলের সঙ্গে এসেছে তাকে প্রশ্ন করা যেতে পারে হ্যাঁ সেই ভালো তাকে ডেকে পাঠান আমি তাকে প্রশ্ন করব আপনি তার হাবভাব লক্ষ্য করবেন অতিথিশালা থেকে অর্জুন বর্মার ডাক পড়ল রক্ষীর সাথে রাজসভার দরজায় এসে দাঁড়াল সে রাজা তাকে ভেতরে ডাকলেন মহামন্ত্রী লক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে অর্জুনকে লক্ষ্য করছিলেন মহারাজ দেবরায় শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন তোমার নাম অর্জুন বর্মা আগে মহারাজ হম তুমি ক্ষত্রিয় রাজকন্যা নৌকোর সঙ্গে যোদ্ধা হিসেবে এসেছ আমি রাজকন্যা সঙ্গে কলিঙ্গ থেকে আসিনি মহারাজ হ্যাঁ সে কিন অর্জুন বর্মা তার দেশত্যাগের কথা শোনাল হম চমকপ্রদ কাহিনী শুনলাম কাল ঝড়ের সময় তুমি রাজকুমারীকে উদ্ধার করেছিলে কিভাবে সে কাজ করলে আমায় শোনা राजारिज्ञास मध्य अर्जुन को खराब उद्देश्य खुजे पेलना से सरल भावे उद्धार वृत्तान बोलते लगल तार मन पापना तई कोई से गोपन करलना देवरय बा तुम्हार सत्साहस आपदे मुखे तुम्हार बुद्धि विभ्रांत है तुम्हें विजयनगर थकते जाओ भलो कथा ताज ता करते चाओ महाराज क्षत्रिय उत्तम। द्रा तुम राजकुमार प्राण रक्षा कर खुशी तुम्हें अर्जुन स्वर्ण मुद्रा राजा के प्रणाम चले गेंश्न स्पष्ट लक्षण कुमारकम्पन तिलके तर्जुन वर्मार मन निष्पापुत मन राजकपापी तेह कम झेले मानूष ती बुझे क्यों तबुओ ভাবি রাজবধূকে পরপুরুষ স্পর্শ করেছে এ বিষয়ে শাস্ত্রের বিধান যদি কিছু থাকে তাহলে গুরুদেবের উপদেশ নেওয়া আজাক রাজগুরু আর্য কুর্মদেবকে খবর দেওয়া হল সমস্যার কথা শুনে তিনি বললেন দোষ হয়েছে তবে গুরুতর কিছু নয় সামান্য প্রায়শ্চিত্ত করলেই হবে আপাতত বিবাহ তিন মাস বন্ধ থাকবে এই তিন মাস কন্যা প্রতিদিন সকালে স্নান সেরে পম্পাপতির মন্দিরে নিজে হাতে পুজো করবেন তাহলেই তার পাপ মুক্তি হবে তিন মাস শেষ হলে শ্রাবণ মাসে আমি বিবাহের তিথি নক্ষত্র দেখে রাখব গুরুদেবের ব্যবস্থা রাজার মনপুত হল তিন মাস পরে বিবাহ হলে ক্ষতি কি बर मासे भार्यहारे से मुग्ध तरह मन निरुद्वेग राजा सैन्य दल सूझ देवें विदे खावा पड़ार चिंता थकबेना भावते भावते चोख घुमे जड़िए एल शांति घुम सन्धे बेला जो घुम भांगल से नगर परिभ्रमण बड़ बड़ प्रसाद अर्जुन घूरे घूर देखते लागल चारिदिकोा दाना हिरे जहरत दोकान फुलर दोकान एक अद्भुत भलो लागैए मन भरे उठल मन हल एत दिन সে তার নিজের দেশ খুঁজে পেয়েছে এই তার মাতৃভূমি চারপাশ কত সুন্দর শুধু খটকা একটাই মনে হচ্ছে কেউ একজন তার পিছু নিয়েছে সে যখন থেকে বেরিয়েছে যেদিকেই যাচ্ছে ছায়ার মতো একজন তাকে অনুসরণ করে চলেছে तुंग भद्रा तीर प्रथम पर्व रचना शरदिंदु बंदा रेडियो रूपान्तर गधूल शर्मा गल्पाठहाराजा देवरय चरित्रे गल्पे सूत्रधार अमिदीप विद्युन्मलायिकंकना आभेरी अर्जुन वर्मा सोमक बलराम अग्नि राजब्य रसरज और राजगुरु कूर्मदेव শঙ্করী প্রসাদ মিত্র মহামন্ত্রী লক্ষণ অনির্বাণ রক্ষী ও শেপাইয়ের ভূমিকায় রিচার্ড কুমার কম্পনদেব সাগ্নিক শব্দগ্রহণ আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে রিচার্ড পর্ব পরিচালনায় সোমক অগ্নি ও রিচার্ড সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী